তারা বাড়ি করতে গিয়ে এরকম ভাবে কেউ মনে করেন যে আল বাইদ দুনিয়ার ব্যাপারে আপনার তৎস্বরূপ করতে পারে কারো কারো ধারণা হ্যাঁ বিশ্ব আল্লাহর সৃষ্টি পরিচালনা করতে পারেন হ্যাঁ তাইলে এটা হচ্ছে রুব বিয়েত जा, जा? गायब जान बेपारे तरह क्षमता रही है जलाबिता तब जाने क्या आगे आसपास माथे मध्य शीर्खी सूतरा जरा एरक आलाबाईद बड़ाबाड़ी कर